আয়সাহ প্রদলতা লাহা হতে বর্ণিত যে নবী সাল্লিয়াল্লাম বলেন তোমাদের প্রয়োজনের জন্য বের হবার অনুমতি দেওয়া হয়েছে ইসাম রহমতুল্লা আলহ বলেন অর্থাৎ পেশাব পায়খানার জন্য